এই পরিবেশিত্রেমদের যুদ্ধ নিয়ে বদরের পরে যেই নামটি আসে সেটি হচ্ছে অহুধযুদ্ধ ছিল বদরের প্রত্যক্ষ ফলাফল বদরের যুদ্ধে কোরাইস পরাজিত হয়েছে বলেইদের যুদ্ধ সংঘটিত হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই যুদ্ধ হল যুদ্ধে কি হল যুদ্ধের বিভিন্ন ঘটনা পরিণতি এবং ফলাফল সবকিছু আমরা জানার চেষ্টা করব ইনশাল প্রথমে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উহুদের প্রেক্ষাপট উহু যুদ্ধের পিছনে অনেকগুলো কারণ আছে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 নিজে কুফরি করা এবং অন্যদেরকে দিন ইসলাম থেকে দূর সরিয়ে রাখা। আ্লা তালা বলেন। ইননাল্লাবনাকাফারুইু ফিকুনা আম্মুয়ালাহুুম লিয়া সুদদু আন সাবিনি। হি ফল জহ নিশ্চয় যারা কুফরি করেছে এবং নিজেদের ধন সম্পদ এখাতেই ব্যয় করেছে যে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 যেন আল্লাহর আউলিয়াদের হত্যা করতে পারে তাদের পাকরাও করতে পারে ইসলামের সুনাম মিটিয়ে দিতে পারে এই যুগের কাফেররাও কুরাইশদের চেয়ে ব্যতিক্রম নয় বদরের পরাজয় ছিল কুরাইসদের জন্য একটা বড় আঘাত লজ্জা আর অপমান তাদের প্রতিটি দিন তাড়া করে বেড়াচ্ছিল পরাজয়ের অন্তর্জালা এতটাই তীব্র আর গভীর ছিল যে একটা বদলা নেওয়া ছাড়া গ্লানি তাদের মন থেকে মুছে যেত না কুরাইশরা মক্কায় পাঁচ বা দশ বছর না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 তারা আবু সুফিয়ান ও কাফেলায় অন্যান্য যাদের সম্পদ ছিল তাদের কাছে গিয়ে বলে কোর মহাম্মদ তোমাদের কষ্ট দিয়েছে তোমাদের প্রিয়দেরকে হত্যা করেছে তোমাদের সেরা মানুষগুলোকে হত্যা করেছে তাই তোমরা তোমাদের এই সম্পদ আমাদের যুদ্ধ করতে সাহায্য যেন আমরা প্রতিশোধ নিতে পারি এরপর কোরআরা এই কাফেলা সম্পদ উহুদের যুদ্ধের অর্থায়নের জন্য খরচ করতে সম্মত হয় এটা ছাড়াও আবুা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 তারা অনেক লোক এসেছে যুদ্ধ করতে আমার হিসেবে প্রায় তিন হাজার হবে কিছু কম বেশি হতে পারে আর তারা দুশো ঘোরা এনেছে আর প্রচুর ঢাল প্রায় হবে। আচ্ছা তুমি কি মহিলাদের দেখেছো। প্রায়ুবাব বললেন হ্যাঁ দেখেছি তারা দিফাফ আর আকবার নিয়ে এসেছে এগুলো হলো ড্রামের মতো এক প্রকার বাদ্যযন্ত্র নবীজি সাল্ল আলি সাল্লাম বললেন ওরা এসেছে ওদের যোদ্ধাদের উৎসাহ জোগাতে বতরের কথা স্মরণ করিয়ে দিতে যা দেখেছো কারো কাছে প্রকাশ করবে না আব্বাস এবং হুবাবের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর রসুল্লাহ সাল্লাস্লাম যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য সাহাবিদের সাথে পরামর্শ করলেন রসুল্লাহ আলী আসসালাম সাধারণ মানুষের কাছে এসব খবর গোপন রাখেন কারণ হঠাৎ এই আক্রমণের খবর শুনে ভয় পেয়ে মনোবল হারিয়ে ফেলতে পারে নবীজল্লাহ আলী আসালাম প্রথমে গেলেন আনসারদের প্রধান সবেন রাবের কাছে কোরআদেরা আক্রমণের পরিকল্পনার কথা তার কাছে সবিস্তারে বর্ণনা করে তার মতামত জানতে চান চলে যাওয়ার আগে সাদকে পুরো বিষয়টি গোপন রাখা নির্দেশ দেন রসল সাল আলী আসলাম চলে যাওয়ার পর সাবেন রাবের স্ত্রী এসে জানতে চাইল আচ্ছা রসুল্লাহ সাল্লু আলি আসলাম তোমাকে কি বলে গেলেন সেটা তোমার না জানলেও চলবে সাদ জবাব দিলেন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 তারা অনেক কিছুই হারিয়ে ফেলেছেন তাই এবারে যুদ্ধে যেতে তারা উন্মুখ হয়েছিলেন তাদের আশঙ্কা ছিল যে শত্রুরা হয়তো মদিনায় ঢোকারই সাহস করবে না আর সেই ক্ষেত্রে যুদ্ধ যদি নাই হয় তাহলে লড়বেন কার সাথে তাদের চাপাচাপিতে রসল্লাহ আলিহাস্লাম দ্বিতীয় মতটাই গ্রহণ করলেন সভা শেষে রসুল্লাহসাল্লুয় উঠে দাঁড়ালেন ঘরে গিয়ে বর্মপরে ফিরে এলেন সাহাবিদে তখন মনে হল রসুল্লা তখন তারা নিজেদের মধ্যে আর তোমরা গিয়ে তাকে বল যে উনি যা ভালো মনে করবেন আমরা সেটাই করতে রাজি আছি হামজা রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের কাছে গিয়ে সেই কথা বললেন কিন্তু রসুল্লাহ বললেন না যখন বর্ম পরে একজন নবী যুদ্ধের জন্য প্রস্তুত হন তখন সে বর্ম খুলে ফেলা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 এমন হত না যে সাহাবিরা রসল আলী সামনে নিজেদের মত দিতে ভয় পাচ্ছেন বা অস্বস্তি বোধ করছেন রসল উল্লাহ সুরা নামে না। সেখানে আসলেই মত দেয়া নেওয়া হতো আলী আসলাম ছিলেন মিশুক প্রকৃতির খোলা মনে মানুষ যেসব বিষয়ে ওয়াহিনাজিল হয়নি সেসব ব্যাপারে তিনি অন্যদের মত শুনতেন ভালো হলে মত গ্রহণ করতেন চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিতেন যেহেতু তিনি নেতা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 কেউ কি আছে যে এমন পথ দেখাতে পারবে যেটা দিয়ে গেলে শত্রুরা আমাদের গতিবিধি টের পাবে না আবু খাইসেমা স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজে এগিয়েলেন। এলেন তারা সাধারণের চলাচলের পথ ছেড়ে কৃষি উপর উঠলেন রওনা হলেন মদিনার বাইরে উহুদের অভিমুখে পথিমধ্যে মিরবা এ বিন কায়জি নামের এক অন্ধ মুনাফিকের কৃষিজমি পড়ল যখন তার খামারে কৃষিজমির জমির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্বাভাবিকভাবেই কৃষিজমির ক্ষতি এড়ানো সম্ভব হয়নি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 আমার রেগে গিয়ে বললেন আল্লাহর দুঃশনের দল তোদের উপর কস্তব নাজিল হোক আল্লাহ রসোল্লাহ যেন কোনদিন তোদের দিকে তাকাতে না হয় সেই ব্যবস্থায় আল্লাহ করবেন আল্লাহ তালা এই কথোপকথনগুলো আমাদের জন্য উল্লেখ করেছেন فَبِإِذْنِ اللَّهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِينَ وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْ قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِدْفَعُوا قَالُوا لَوْ نَعْلَمُ قِتَالًا لَاتَّبَعْنَاكُمْ ময়দানে দুদল সম্মুখ লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল তা এসেছে আল্লাহর ইচ্ছায়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 এই আয়াতটি আমাদের ব্যাপারে নাজিল হয় তারা এই আয়াতটিকে খুব পছন্দ করতেন কারণ এখানে আল্লাহ বলছেন আল্লাহ ছিলেন তাদের অর্থাৎ এই দুই গোত্রের আল্লাহ তাদের কথা কোরআনে উল্লেখ করেছেন তাই তার এই আয়াতটি খুবই পছন্দ করতেন আর সাইখানে পৌঁছার পর দেখা গেল সেখানে বেশ কিছু মানুষ জড় হয়েছে। তারা ছিল কিছু ইহুদি যারা ছিল আবদুল্লাহ ইবিন উবাইয়ের মিত্র মদিনার শরৎ অনুসারে তাদের এই যুদ্ধে যোগ দেবার কথা কিন্তু আল্লাহ রসুল্লাহ আলী আসলাম দেখলেন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 আবদুল্লা বিন ওমার জায়দিন সাবিদ ওসামা বিন জাইদ জায়দিন আর্কাম আল পারা এ বিন আবু সাঈদ আল খুদ্িসহ প্রায় সতেরো জন কিশোরকে ফেরত পাঠিয়ে দেয়া হয় কম বয়সী ছেলেপেলারা তাই রসল আলিস্লামের চোখের আড়াল হয়েছিল যেন তিনি তাদের দেখতে না পান এই প্রসঙ্গে একটা মজার ঘটনা আছে রাফি বিন খাতিজ নামের এক কম বয়সী ছেলে ছিল তাকে মদিনায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু সে বলল ইয়া রসল উল্লাহ আমি ভালো তীর চালাতে পারি তার বিশেষ যোগ্যতার কথা শুনে রসুল্লাহ সাল্লা আলী থাকার অনুমতি দিলেন রাফির কথা শুনে তার বন্ধু সামুরা তার পালক বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করল রসুল্লাহ সালাম রাফিকে অনুমতি দিয়েছে কিন্তু আমাকে অনুমতি দেয়নি অথচ কুস্তিতে তো আমি রাফিকে হারিয়ে দিই রসুল্লাহ সাল্লু আলী আসসালাম এই অভিযোগ শুনে বললেন ঠিক আছে তোমরা কুস্তি লড় সামুরা রাফিকে হারিয়ে দিল রসুল্লাহ সাল্লু আলী আসসালাম তখন সামুরাকেও বাহিনীতে নিয়ে নিলেন পুরো সিরাজ জুড়ে এমন কিছু উৎসাহী এবং স্বতঃস্ফূর্ত সাহাবিদের দেখা মেলে ঘরে বসে থাকার সুযোগ পেলেও তারা সেটা ছেড়ে ময়দানে নেমে এসেছেন ইসলামের জন্য কিছু করার আশায় রসুল্লাহ তাদের উৎসাহের তারিখ করেছেন বিশেষ দক্ষতা থাকায় কম বয়স্ক ছেলেদেরকেও তাদের বাহিনীতে অংশ নিতে দিয়েছেন তারা ছিল সাধারণ নিয়মের ব্যতিক্রম রসুল্লাহ সাল আলী ওয়াস্লাম মূল সেনাবাহিনীকে তিনটি বাহিনীতে বিভক্ত করলেন মুহাজিরিন, আউস এবং খজরাজ মুহাজ বাহিনীর পতাকা দেওয়া হয় মুসাই অমায় রহুকে আউসের পতাকা তুলে দেওয়া হয় উসাইবিনহুকে এবং খাজরাজের পতাকা বহন করেন আল হুবাব ইবনাল মনজির রাদ আলাহ আনহু এরপর আল্লাহ রুসুল্লাহ আলহাম সাহাবাদের উদ্দেশ্যে একটি ছোট বক্তব্য দিলেন যুদ্ধের আগে সৈনিকদের উদ্দেশ্যে একজন কমান্ডারের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ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 এই সংক্ষিপ্ত বক্তব্যে নবীজ সাল্লু আলী আসালাম তিনটি বিষয় জোর দিয়েছেন এক জিহাদের সময় চেষ্টা করা নিজেকে ঠেলে দেয়া দুই শত্রুর আক্রমণে দিশেহারা না হয়ে সফর করা এবং তিন অনৈক্য এবং বিভক্তি পরিহার করা রসুল্লাহ উহুদ পাহাড়ের সামনে দাঁড়ালেন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন দিক ভালোভাবে দেখছেন রসুল্লাহ সালু আলিহাস্লামের কোন প্রাতিষ্ঠানিক সামরিক জ্ঞান ছিল না আল্লাহতালা তাকে এই বিষয়ে জ্ঞান দিয়েছেন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 রসুল্লা সালামা হিজরত করার পর আমাদেরকে চিঠি লিখে হুমকি দিয়ে দিয়েছিল যে যদি আমরা তোমাদের হাতে তুলে না দেয় তাহলে তোমরা আমাদেরকে হত্যা করবে আমাদের আমাদের মেয়েদেরকে বানাবে, টাকা লুট করবে। আর এখন হঠাৎ সাদসে যে বলছ আমাদের সাথে তোমাদের কোন শত্রুতা নেই এটা মিথ্যা এটা হচ্ছে তোমাদের প্রতারণা কোরাইশটা চেয়েছিল মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরি করতে যাতে এক এক করে সবাইকে শেষ করতে পারে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 তারা বলে তার মুসলিমদের ভালোবাসে কিন্তু সন্ত্রাসীদের ঘৃণা করে আসলে সন্ত্রাসী বলতে তাদেরকে বোঝায় যারা আসলে কাফিরদের তখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেয় কাফিরদের এই সটতাপূর্ণ বয়ানের ব্যাপারে মুসলিমদের সচেতন হতে হবে এবং বুঝতে হবে কে তাদের শত্রু আর কে তাদের বন্ধু দ্বিতীয় প্রচেষ্টা হিসাবে কোরাইশরা আওস গোতের আবু আমরকে পাঠিয়ে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা চালাল সে আগে মদিনায় থাকতো।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 এই কথা শুনে আলী তাকে হত্যা না করে তাকে ফেলে চলে আসলেনা কেন আলী বললেন সে আমার সম্পর্কে দ্বন্দ্বযুদ্ধের পরপরই যুদ্ধে দুই বাহিনী মুখমুখি হল আর ঝাঁপিয়ে পড়ল ময়দানে রসুল্লাহ আলি ওয়াসালাম তা সাহাবিদের যুদ্ধে উৎসাহ দেওয়ার জন্য একটা তরবারি হাতে নিয়ে সাহাবিতে জিজ্ঞেস করলেন কে আছে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 শক্ত ধাতব তরবারে বাঁকিয়ে ফেলা যেন তেন চ্যালেঞ্জ ছিল না সবাই যেন কিছুটা চুপসে গেল কিন্তু এগিয়ে এলেন সিমা কেবেন খারসারাদিল্লা আনহু যিনি আবুদ্ুজানার নামেই পরিচিত তিনি বললেন আমি এই তরবারের হক আদায় করব ইয়া রসল রসুল্লা সাল্ল আলহাম তরবারে বীর যোদ্ধা আবুদ্জানার হাতে তুলে দিলেন আবুদুজানা তরবারে হাতে নিলেন মাথায় বাঁধলেন একটি লাল লালপট্টি আবুদুজানা যখনই যুদ্ধে যেতেন তখন লাল লালপট্টি মাথায় বাদতেন এটা ছিল তার যুদ্ধের সাজ এরপর শত্রুদলের সামনে দাপটের সাথে হেঁটে বেড়াতেন তার প্রতিটি পদক্ষেপে যেন শক্তি ঝরে পড়তো। তার এই বিশেষ হাঁটার ধরন দেখে রসুল্ল সাল আলী হাসলাম বলেছিলেন এইভাবে দম্ব সহকারে হাঁটা আল্লাহতালা পছন্দ করেন না তবে এই পরিস্থিতির কথা ভিন্ন অর্থাৎ যুদ্ধের সময় শত্রুদের সামনে এইভাবে হাঁটলে আল্লাতা পছন্দ করেন একজন মুসলিম কখনোই দাম্বিক হবে না তার মাঝে নম্রতা আর বিনয় থাকবে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 কোরআনের পর্দায় উহুদের এই যুদ্ধের পর্যায়েকে আল্লাহ বর্ণনা করেছেন যখন তোমরা তাদেরকে হত্যা করেছিলে তার নির্দেশে সুর আলহ ইমরান আয়াত একশো বায়ান্ন রসুল্লাহ সিরাতে যুদ্ধের বর্ণনাকে ঠিক ধারাভাষ্যের ঢঙে বর্ণনা করা যায় না অর্থাৎ ক্রমান্বয়ে বর্ণনা করা যায় না কারণ ইতিহাসের গ্রন্থগুলোতে কিছু টুকরো টুকরো ঘটনা আকারে যুদ্ধের বর্ণনাগুলো এসেছে উহুদের যুদ্ধে এমন একটি ঘটনা হল আবুদ্া সেই তরবারি নিয়ে সোজা মোশিক বাহিনীর মাঝে ঢুকে গেলেন তরবারি চালিয়ে তছ নজ করে দিলেন শত্রু বাহিনীকে যতক্ষণ না পর্যন্ত তার তরবারি বেগে যায় আর জুবাই ইবনুল্লা আওয়াম রাজ আনহু সেদিনের হিরো আবুদ্জ্জানার কাহিনী নিঃ চোখে দেখলেন তিনি বলেন আল্লা রসুল যখন আমাকে তর বাড়ি না দিয়ে আবুদ্জানাকে দিলেন আমি মনে মনে বেশ দুঃখ পেলাম ভাবলাম দেখে নেব আবুদ্জানা কি এমন বীরত্ব দেখায় কিন্তু উহুদের সেই দিনে আবুদানা ছিল অপ্রতিরোধ তার সামনে যেই পড়েছে সেই মারা পড়েছে অপরদিকে কুরাইশদের মাঝেও ছিল তেমনি এক মুশ্রিক সৈনিক সামনে যাকে পেরেছে তাকে হত্যা করেছে যুদ্ধের এক পর্যায়ে সেই মুশ্রিক যোদ্ধা আর আবুদুজানা দুজনেই দুজনের বেশ কাছাকাছি চলে এলো আমি আল্লাহর কাছে যেন তারা দুজনের পরস্পর মুখোমুখি হয় আর আল্লাহ ছায় তাই হল দুজন লড়াই শুরু করল দুজনে একে অপরকে তর বাড়ি তারা আঘাত পাল্টাঘাত করছে সেই মুশ্রিক আবুদ্জানাকে তর বাড়ি দিয়ে আঘাত করতে গেলে আবুদ্জানার দেল আনহু তৎক্ষণাৎ তার ঢাল দিয়ে সে আঘাত প্রতিরোধ করলেন কিন্তু তর বাড়ি আটকে গেল আবুদ্জানার ঢালে আর সেই সুযোগে জানা তাকে তরবারে বাড়ি চালিয়ে হত্যা করলেন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 যুদ্ধের এই পর্যায়ে মুসলিমরা পরিষ্কারভাবে এগিয়েছিল মুসলিমদের আক্রমণে কোরআসরা পুরোপুরি পর্যদস্ত হয়ে যায় ময়দানে টিকে থাকায় তাদের জন্য অসম্ভব হয়ে যায় তারা পালাতে থাকে মুসলিমরা তাদের রেখে যাওয়া গণিমতার মাল সংগ্রহ করতে শুরু করে ময়দানের পুরো নিয়ন্ত্রণ তখন মুসলিমদের হাতে আর কিছুক্ষণ পরেই মুসলিমদের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে কোরাইশরা এবারও হেরে যাবে যে কোন পর্যবেক্ষকের দৃষ্টি থেকে তাই মনে হবার কথা কিন্তু তখনই ঘটে গেল একটি বিপর্যয়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 www.facebook.com slash raindrops media also youtube channel www.youtube.com raindropsmediaorg2015